বন্ধুান আজকে মতে ধারবাহিক আলোচনার পচিশতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লা পথে আহ্বান করা তার ফজুলত এবং তার গুরুত্ব সম্মানিত ভাইরা বুঝতে হবে আমরা কেন পথে আল্লাহ এই জমিনে যত নবী এবং রাসুলগণ এসেছেন সকল নবী এবং রাসুলদের প্রধান প্রধান কাজ ছিল জগৎবাসীকে মানুষের এবার থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়া আল্লাহের দিকে আহ্বান করা আল্লাহ আল্লাহ আমি সকল জাতির মাঝে রাসুল প্রেরণ করেছি সেই রাসুলগণ এসে জাতির কাছে এসে প্রথমে বলতেন আল্লাহ তালত করো এবং তাগুদদেরকে বর্জন করো প্রত্যাখ্যান করো সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ নবী রসুল কাজ ছিল আল্লাহর পথের ডাকা আল্লাহর পথে আহ্বান করা অতএব নবী এবং রসুলদের যারা উত্তম উত্তর হতে চায় তাদের উচিত আল্লাহর পথের আহ্বায়ক বা আল্লাহর পথে দায়ী আল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ রব্বুল আলমিন তার দিকে আহ্বান করার জন্য নবির কি যেমন আদেশ করেছেন তেমনি ভাবে মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটি জাতি হবে একটি দল হবে যারা কল্যাণের পথে মানুষকে ডাকবে এবং সাথে সাথে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে এটি হচ্ছে दाई दल्ल तथा अल्लाहर पथे आह्वायक जरा आल्ला डाके मूल बैशिष्ट मूल चरित्री सम्मानित भाईरा सुप्रिय बन आल्लाहवय का कखई से सब हाथ पेड़े दिए गुटे जीते চূড়ান্ত ভাবে বিশ্রাম নিতে পারে না বরং আল্লাহর পথের আহ্বায়কের দায়িত্ব অনেক বেশি কর্তব্য অনেক বেশি সকল যুগে সকল সমাজে প্রতিটি জনপদে দেখা যায় আল্লাহ আল্লাহতালার সীমালঙ্কনকারী লোকদের সংখ্যা সবসময় বেশি ছিল আজও বেশি রয়েছে সুতরাং আল্লাহর দুশ্মনদের সংখ্যা দিকে যেহেতু সকল যুগে সকল সমাজে বেশি অতইব আল্লাহর পথের যারা আহ্বায়ক আল্লাহর পথের যারা প্রতীক তাদের দায়িত্ব অনেক অনেক বেশি তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রতিটি সমাজে প্রতিটি জনপদে আল্লাহ তাল এই অমিও বাণী আল্লাহ তাল তৌহিদের বাণী আল্লাহ তাল বাণী পৌঁছে দেওয়া আখরাতের জীবনের কথা স্মরণ করিয়ে দেওয়া আখরাতের জীবনে মুক্তি অর্জনের পদ তাদেরকে জানিয়ে দেওয়া তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহর পথের যারা আহবায়ক। তাদের ফজিলতের বিষয়টি কত চমৎকার বুলানমিনের বাণী থেকে আমরা প্রথমে শুনিনিহা নিজেও ভালো কাজ করে মুসলিম এবং সে বলে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহর পথের পথিক যারা আল্লাহর পথের আহ্বায়ক যারা আল্লাহর পথে যারা ডাকে তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় সেই কথাগুলোকে রব্বুল আলমিন সর্বোত্তম কথা সবচেয়ে ভালো কথা সর্বশ্রেষ্ঠ কথা হিসাবে রব আল আখ্যাতিত করেছেন সোহান আল্লাহ সুতরাং রব আল যেখানে সর্বোত্তম কথা সর্বশ্রেষ্ঠ কথা হিসেবে মুখের কথাগুলোকে ঘোষণা দিয়েছেন এর থেকে বড় প্রতিদান বড় পুরস্কার আর আর কি হতে পারে একজন দায় আল্লাহর জন্য একজন আল্লাহর পথের আহ্বানকারীর জন্য এর থেকে মর্যাদা এর থেকে উত্তম পুরস্কার প্রতিদান আর কি হতে পারে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রবুর আলমিন ইমানদার নারী এবং পুরুষদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন এবং নারী তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বারণ করে এ আয়াতের ভিতরে রবুর আলম ইমানদারদের পরিচয় দিচ্ছেন এভাবে যে তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বারণ করে অতএব যারা সৎ কাজ থেকে আদেশ করে না অসৎ কাজ থেকে বারণ করে না এই আয়াতের দৃষ্টিতে সেই রোগগুলোকে ইমানদার বলা কঠিন মুখ দিয়ে বলা তাও না পারলে মনে মনে ঘৃণা করা এবং ভবিষ্যতে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা করা কিন্তু যে কোনোভাবে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎকাজ থেকে বারণ করতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে এবং থেকে বারণ করতে হবে কারণ আল্লাহ তালা ইমানদারদের পরিচয় দিতে গিয়ে কথাগুলো নারীদের পরিচয় হল তারা পরস্পর পরস্পরকে সৎ কাজের আদেশ দেয় এবং যারা মুনাফেক তাদের পরিচয় হচ্ছে তারা নিষেধ করে এবং অসৎ কাজ অসৎ কাজের আদেশ করে অসৎ কাজ করার জন্য পরস্পর পরস্পরকে উৎসাহ দেয় আদেশ করে থাকে আর সৎ কাজ করতে পরস্পর পরস্পরকে নিষেধ করে সম্মানিত ভাইয়ারা সুপ্রিয় বন্ধুগণ আমাদেরকে মনে রাখা দরকার আল্লাহর পথের যারা দায়ী আল্লাহরি মিসুরি সাল্লাম রসুল্লাহাম যে ব্যক্তি হৃদায়তের পথে মানুষকে ডাকে ওই ব্যক্তির জন্য ওই পরিমাণ সবাব রয়েছে যেই পরিমাণ স্বাব যাকে সে ডেকেছিল সেই ব্যক্তি যদি তার ডাকে সারা দিয়ে ভালো কাজ করে তার ভালো কাজের বিনিময়ে সেই যে সব পাবে যে তাকে ডেকেছিল তার জন্য তার সমপরিমাণ লায়ন কুসুদায় নুজুর রহিম সেই আহ এতে ওই আমলকারী ব্যক্তির কোন সাবের ঘাটতি হবে না আসো হ্যাঁ কত চমৎকার কথা আপনি যদি কোনো ব্যক্তিকে নামাজের কথা বলেন আপনার ডাকে সারাদিয়ে সে যদি নামাজি হয় তাহলে এই নামাজি ব্যক্তি থেকে নিষেধ করেন এবং সে যদি সুদ সুদ খাওয়া বন্ধ করে দেয় এই সুদ খাওয়া বন্ধ করার কারণে তার যে স্বাব হবে এবং সে থেকে যে বেঁচে গেল সম পরিমাণ আপনার নামায় লেখা হবে এইভাবে কোনো ব্যক্তিকে যদি আপনি সৎ কাজের আদেশ দিয়ে থাকেন তাহলে এইটা সৎ সৎকার কারণ ওই ব্যক্তি যিনি আপনার ডাকে সাড়া দিয়েছেন তিনি যদি আবার অন্য কাউকে ডাকে এবং সেই দ্বিতীয় ব্যক্তি যদি তার ডাকে সাড়া দেয় এবং দ্বিতীয় ব্যক্তি যদি যদি করে তাহলে তার সমপরিমাণ স্বভাব ওই দ্বিতীয় ব্যক্তির যেমন রয়েছে আপনারও রয়েছে হ্যাঁ এইভাবে একেবারে কন্টিনিউ আপনার স্বভাব শুধু বাড়তেই থাকবে সৎকার জানিয়ার মতো তৃতীয় ব্যক্তি যদি আরেকজনকে ডাকে তার সাথে আপনার লেখা হবে সোল্হান এইভাবে আপনার সম্মানিত করে নেওয়া উচিত আল্লাহ রসুল্লাহ আলী সালাম আলীত উদ্দেশ্য করে বলেছিলেন রসুল্লাহ আলিয়ালাম বলেছিলেন যে তোমার দ্বারা একজন ব্যক্তিও যদি আল্লাহ তালা হেদায়ত করেন তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকে করেন তাহলে আসুন আমরা আল্লাহর পথের আহ্বায়ক হওয়ার চেষ্টা করি আল্লাহর পথের একজন দায়ী হওয়ার চেষ্টা করি আমরা নবীদের উত্তম উত্তর হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে দায়ী লম্বা হিসাবে কবুল করুন আমাদের সকলের আহ্বায়ক হিসাবে কবুল করুন আমাদের কে রব্বুল আলব আদেশ দাতা এবং বারণকার হিসাবে কবুল করুন আমিন ওসলআ নবী মোহাম্মদ ওসলিম